সমাধানো হেলা <trollan> সসালামুক রহমতল বসমি রিম আলমদুল রসোলিলসহভি ওমলাদ ফাউজ বিশানফি আহ মুশফিকা আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রবুল আলমী জ্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ ভিরুদের জন্য মুকিদের জন্য ইমানদারদের জন্য আর আল্লাহ পাক জাহ্নাম তৈরি করে রেখেছেন কাফির মুশিক অবাধ্য না ফরমানদের জন্য সালাত এবং সালাম নাজে লিখবেন ওই মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি যিনি সর্বপ্রথম জান্নাতে দরজা নক করবেন এবং জান্নাতে প্রবেশ করবেন আমরা তফসির করব সুরায় আয়াত নম্বর পঁচিশ থেকে আল্লাহ পাক এরশাদ করছেন ও আকবাল বা আদম আলা বা আলম জান্নাতিদের অবস্থা সম্পর্কে এরশাদ করছেন যে জান্নাতিরা একে অপরের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে একে অপরের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে কালু আর বলবে ইনা কন্যা কাবুলফি আহলেনা মুসফেক জান্নাতে চলে যাওয়ার পরে জাননাতে একে অপরের সাথে আলাপ আলোচনা করবে আর দুনিয়ার অবস্থা পৃথিবীতে যখন ছিল দুর্বল ছিল দুর্গত ছিল নির্যাতিত ছিল ওই অবস্থাগুলি তারা উল্লেখ করবে আল্লাহকেও ভয় করত আর জালেমদেরও ভয় ছিল তো সব কথা উল্লেখ করবে কালু তারপর বড়ই ভয়ে জীবন যাপন করেছে নির্যাতিত হয়ে যেমন অনেক সাহাবাহিকের আমরা নির্যাতিত হয়েছেন কাফের জালেমদের হাতে আর এইরকমই মুসলিম সমাজেও জালেমদের দাপটে অনেক যারা সৎ মানুষ দুর্বল মানুষ তা নির্যাতিত হচ্ছে এরা সকলে এই দুনিয়ার অবস্থাটাকে শরণ করে আপসে আলোচনা করবে আর কেউ কেউ তাদের ভয় ছিল যে আমরা করছি কিন্তু কবুল হচ্ছে কিনা আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের কাছে জাহান্ন আজাব থেকে মুক্তি পাব কিনা জান্নাত হাসিল করতে পারবো কিনা এই সম্পর্কে আমরা ভয়ে ভীত ছিলাম হমান আল্লাহ আলী না সুতরাং আল্লাহাক আজকে আমাদের উপর অনুগ্রহ করেছেন এমন গরম বাতাস যা মানুষের শরীর চোখ মুখ মুখমন্ডল ঝলসিয়ে দেয় তো জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীদের চেহারা শরীর ঝলসিয়ে দেবে এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাফাক আমাদেরকে রক্ষা করেছেন এমন বাতাস থেকে যেটা গরম জাহান নামের বাতাস যা মানুষের শরীরকে মুখমন্ডলকে ঝলসিয়ে দিয়ে থাকে আর কোন কোন কোনো কাররা বলেছেন যে সামুম জাহান্নামের একটি নাম অর্থাৎ আল্লাফাক আমাদেরকে জাহান নামের আজাব থেকে শাস্তি থেকে রক্ষা করেছেন নামিন কনামিন কাবলাদুহ এর পূর্বে পৃথিবীতে আমরা আল্লাহর কাছেই দোয়া করতাম আমরা শেরিক করতাম না আর অন্য কাউকে ডাকতাম না ইন্নাফু আল বারুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন অনগ্রহকারী আল বার বার আল্লাহর ক্ষেত্রে অনগ্রহকারী মানুষের ক্ষেত্রে আর বার সৎকর্মশীল আরবিতে বারের আর একটা অর্থ হয় স্থলকে বার বলা হয় বাহারের জলভাগের বিপরীত ফিল বার রে ওয়াল বাহারে আল্লাহ পাক বলেছেন তাহলে ক্ষেত্র বিশেষে অর্থ করতে হবে একটা শব্দের অনেকগুলি অর্থ অনেক সময় হতে পারে বিশেষ করে আরবি ভাষায় আল্লাহ পাক বলছেন যে জান্নাতিদের ভাষায় যে আমরা তার কাছে দোয়া করতাম তাকে ডাকতাম আর নিশ্চয়ই আল্লাহ আকর বড়ো অনুগ্রহকারী আর রাহিম বড় দয়াবান হজাকের হে নবী মহম্মদ সাল্লা সুতরাং তুমি উপদেশ দিতে থাকো হমা আনতা নেমাতে রব্বে কাহিনী ওয়ালা মজনুন এই আয়াতে নবী সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে হে নবী তোমার কাজ হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া ভালো কথা বলা তাই করতে থাকো কারণ তুমি আল্লাহর রহমতে যা তারা বলছে তা ন তারা মিথ্যা কথা বলছে ফামা আন তাবেনব্বে আল্লাহর অনুগ্রহে তুমি কাহেন গনকও নাও ওয়ালাম আর পাগলও নাও তাহলে ওরা গণক বললে কি হবে ওরা পাগল বললে কি হবে আমি পাগল নাই কেউ পাগল বললো কী আমার ক্ষতি আমি পাপি নাই কেউ পাপি বললে আমার ক্ষতি কী কোনো চিন্তা করিও না আমি অ্যাকৌলু না শায়ের আল্লাহ বলছেন নাকি এই কাফের মুশ্রেকেরা নবীকে শায়ের কবি বলবে না তার রব্বাস রাইবাল মানুন আর কাফের মুশ্রেকেরা বলত যে মোহাম্মদ সম্পর্কে আর মোহাম্মদের সাথী সঙ্গীদের সম্পর্কে আমরা প্রতীক্ষায় রয়েছি যে কখন ইয়ে মারা যায় মোহাম্মদ বিদায় হইলেই দুনিয়া থেকে আমরা আরাম পেয়ে যাব যাবো হাউজবিল্লা এরকম কথা আল্লাহর শত্রুরা আল্লাহর দিনের শত্রুরা আর আমি আর শত্রুরাই বলতে পারে এই কথা আল্লাহাপ উল্লেখ করেছে যে এরা নবীকে কবি বলে আর বলে আমরা অপেক্ষায় রয়েছি রাইব মানুন কাল চক্রের অপেক্ষায় আমরা কাল চক্রের অপেক্ষায় রয়েছি রৈব কালচক্র অপেক্ষা আর মনুন মানে হচ্ছে কাল চক্রে যে মানুষের মৃত্যু আসে আর যে কোনো মানুষের মৃত্যু আসবে কিন্তু যারা আল্লাহর অবাধ্য লোক তারা মনে করে যে না আমার আগে অন্যরাই মারা যাবে আমি পরে মারা যাব এই কথা যদিও জানে যে আমাকেও মরতে হবে কিন্তু নিজেই যে আগে মারা যেতে পারে এই কথা চিন্তা করে না তাবু জাহাল আবুল আহাব ওই রকম উদ্ভা সাহেব আবিয়া কাফের নেতারা এটাই ধারণাই ছিল যে আমরা বেঁচে থাকবার মোহাম্মদ আমাদের আগেই এখান থেকে বিদায় নেবে আরাম পেয়ে যাবো আল্লাপাকিমের অপেক্ষা করছো কে ধ্বংস হয় দেখাই যাক আমার নাকি তাদের বিবে এটাই বলে তাদের বিবে এটাই বলে যে মোহাম্মদ মিথ্যাবাদী তাহলে চল্লিশ বছর পর্যন্ত একটা মিথ্যা কথা কেন তার প্রমাণ করতে পারলে না আমহ হোম কমন বরং তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি তাদের বিবেকে বলে না তারা সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি কথাবার্তা বলে আমি না তাকাউআলাহ নাকি তারা বলে থাকে যে মোহাম্মদ এই কোরআনকে রচনা করিনি তাকাউ আলাহ মানে নিজে গড়ে বলছে আলা মানে বলা তাকাউলা মানে মন কথা বলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মন কথা বলছে এই কোরআন রচনা করছে বরং এরা অবিশ্বাসী বিশ্বাস করে না ইন খালিয়াতু বেহাদিসহীন এরা যদি সত্যবাদী হয় যে মোহাম্মদ রচনা করেছে তো তোমরা তো মহম্মদের চেয়ে তো পণ্ডিত শিক্ষিত রা যারা অক্ষরের জ্ঞান রাখতো তো তোমরা এই রকমের একটা বাণী নিয়ে আস তোমরা রচনা করো রেসাইন আমল খালেখুন এরা কি বিনা কিছুতেই সৃষ্টি হয়েছে মানে এদের কোনো সৃষ্টিকর্তা নেই এমনিতেই সৃষ্টি হয়ে গেছে প্রাকৃতিকভাবেই পৃথিবীতে জন্ম নিয়েছে আর প্রাকৃতিকভাবে মারা যায় এসবের পিছনে কোন শক্তি নেই আমল খাল নাকি স্রষ্টা আছে কিন্তু নিজেই নিজের স্রষ্টা নিজেদেরকে নিজেই সৃষ্টি করেছে তাহলে নাস্তিককে বলেন যে এমনিতেই প্রাকৃতিক হয়ে গেল দুনিয়ার অন্য কিছু প্রাকৃতিক হলো না আপনার যন্ত্রপাতি প্রাকৃতিক হলো না কারখানায় তৈরিহার মানুষ প্রাকৃতিক সব প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ ফাকর আজাবকে আজকাল প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে এটি নাস্তিকদের কথা তাদের হাতে এর নিয়ন্ত্রণ রয়েছে যে যাকে ইচ্ছা দেব যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেব আল্লাহ ভাগ বন্টন করে থাকেন আল্লাহ পাকের ভাগ হচ্ছে যে মোহাম্মদকে তিনি রাসুল করেছেন আল্লাহর ইচ্ছা আর তোমরা নিজেরা নিয়ন্ত্রণ করবে আর নিজেরা ভাগ বা টুয়ারা করবে এটা তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি আমস্তেমে ফি নাকি তাদের কাছে সিঁড়ি রয়েছে যা দিয়ে ওপরে চুড়ে আকাশে গিয়ে তারা শুনেছে বা শোনে থাকে যে কোনটা ঠিক ফালিয়াতে মুস্তা মেহমবে সুলতানি মবিন কেউ শ্রবণকারী যদি থাকে তাহলে স্পষ্ট দলিল প্রমাণ পেশ করুক যে আমি আকাশে গিয়ে সিঁড়ি বয়ে গিয়ে শুনে এসেছি আমলাহুল বানাত আলাকুমুল বানুন নাকি আল্লাহ আল্লাপাকের তো শুধু মেয়ে সন্তান রয়েছে ওয়ালাকল বানুন আর তোমাদের ছেলে সন্তান আরব কাফের সন্তানরা বলতো যে ফেরে আল্লাহর মেয়ে আর তারা বলতো তাদের ওই যে দেবী এগুলি পাকের মেয়ে আর আল্লাহ পাকের এবাদতের সাথে সাথে আল্লাহ পাকের মেয়েদের এবাদত করতে হয় উজ্জা আজিজ থেকে আজিজের স্ত্রীলিঙ্গ লিঙ্গ তো উজ্জা দেবী ছিল তাদের মানাত মাননান থেকে দেবী হ্যাঁ খ্রিস্টানরা বলতো আল্লাহ আল্লাহের পুত্র বলে কিন্তু কাফের মুর্শেকরা তারা বলতো না পয়লা খুল বানু আর তোমরা আবার ছেলে সন্তান পছন্দ করো মেয়ে হইলে জীবন দাফন করে দাও কেমন চরিত্র তোমাদের সেই পারিশ্রমিকের চাওয়ার ফলে তাদের ওপর ঋণ হয়ে যাচ্ছে এই ঋণের বোঝায় তারা ভারাক্রান্ত হয়ে পড়েছে ফাহমি মগরামিন মুসকালুন যার কারণে তারা এই ঋণে ভারাক্রান্ত হয়ে পড়েছে তুমি ইসলামের দাওয়াতের পথে পয়সা চাও টাকা পয়সা দিতে পারছে না যার ফলে ঋণগ্রস্ত হয়ে গেছে আর ঋণের বোঝা তাদের নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান রয়েছে যা তারা লিখে থাকে যে সব কল্পনা জল্পনা করে থাকার কথা বলে থাকে আমি ওর ইদু নাকি মা কি দুন নাকি তারা ষড়যন্ত্র করে থাকে চক্রান্ত করে থাকে চক্রান্ত করতে চাই শোনে রাখো কাফারু, যারা অস্বীকারী যারা কুফরি করি তারাই চক্রান্তের ফাঁদে তারাই চক্রান্তের ফাঁদে ফাঁসবে নাকি তাদের আল্লাহ ছাড়াও কোনো উপাস্য রয়েছে সোভান আল্লাহ আল্লাহ পাক শরিক থেকে অংশীদার থেকে পাক পবিত্র আম্মায়ু শেখুন যা তারা করে থাকে তা থেকে আল্লাহ তারা অলৌকিকত্ব দেখতে চায় মজিজা যে তুমি যদি নবী হও তো এইরকম কিছু দেখিয়ে দাও পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেখিয়ে দাও দেখিয়ে দাও যে আকাশ থেকে ফেরিস্তা নামছে আর কথা বলছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো তো আল্লাহা বলছেন দেখো মজেজা অলিকুক্ত দেখে যে হৃদায়ত হবে কোনো জাতি হয়নি ফেরানোর জন্য নয় মজেজা এসছে তারপরে হৃদায়ত হয়নি তো এই আরব করে সাহায্য ওই রকমই এদের যদি মজেজ আসে তারপরে এমন মজেজ যে ওপর থেকে আকাশ থেকে দেখছে যে পাথর বর্ষণ হচ্ছে বা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়ছে তাহলে বলবে যে না এটা মেঘমালা এমন কিছু বলে বাহানা করে দেবে ইমানই আসবে না বলবে না যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক সত্য এবং আল্লাহর দিন সত্য আল্লা রসুল সব সত্য ওয়াইয়ারক ইসফা মিনা আকাশের কোন টুকরো যদি তারা দেখতে পায় শা কে খসে পড়তে তাহলে বলবে সাহাব এটা হচ্ছে স্তরে স্তরে স্তূপকৃত মেঘমালা মেঘগুলি যারা উড়ো জাহাজে সফর করেছে মেঘের ওপর দিয়ে যখন যাচ্ছে তখন দেখবেন এর এমনিও নিচে থেকে অনেকটা বোঝা যায় কিন্তু উপরে গেলে আরো বোঝা যায় যে মেঘগুলি কি থাক থাক হয়ে আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই সম্পর্কে বলছেন যে তারা যদি আকাশের কোনো অংশ ভেঙে পড়তে দেখে তাহলে এ কুলু এইরকম মজেজা যদি আল্লাহ দেখে দেন যে আকাশের কিছু অংশ খুশে পড়ে গেল কোনো তারকা খুশে পড়ে গেল। এ তারপরেও তার ইমান নিয়ে আসবে না বলবে সাহাবন মারকুম এটা মেঘমালা যা পুঞ্জীভূত হয়ে রয়েছে এখানে অল্প সময়ের বিরুদ্ধে দিয়ে আমরা আমাদের তফসিলের দিকে আবার ফিরে আসছি কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলুমুল ওর আন শিরোনামে भल भाव बुझवार जी की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন মূল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত 8:30 এ আপুনো পুনঃসম্প্রচার সকাল 6:00 এ বাংলাদেশে পিএস টিভি বাংলায় Saturday's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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? That neither he didn't go The freedom to unmask. So there are various ways which we can prove the argument I to be know. wrong. Look, Dr. Jaquiret Sangye Alapkori, every day, every day, every day, every day, you have to be able to Bangladesh. Peace TV, Bangladesh. The world is मुस्लिम समाज के रूपान्तरित कर डर मंजूर इलाक आईन कानून विधान मानुषर कल्याण प्रणयन के जयलाभ करते সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিলের দিকে সুরায় আয়ত নম্বর বিয়াল্লিশ সে আমরা ছিলাম সেখানে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন এরশাদ করেছেন আমি না ফেল্লা কাফারু হুম মাকিদুন তারা কি ষড়যন্ত্র করতে চায় রাসলাহামের বিরুদ্ধে সাহাবাইকারদের বিরুদ্ধে মমিনদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করি। সৎ কর্মশীলদের বিরুদ্ধে আল্লাহর বান্দাদের বিরুদ্ধে তাহলে জেনে রাখো ফেল্লা দি না কাফারু যারা কাফের অস্বীকার করি আল্লা কলকে অস্বীকার করে যারা অবদ্ধ হোমল মা দুন তারাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে আমাইরুল্লাহ নাকি তাদের আল্লাহ ছাড়াও কোনো উপাস্য আছে আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই হ্যাঁ ভ্রান্ত উপাস্য আছে বা উপাস্য আছে হয়তো যে উপাস্য যার উপাসনা করা হচ্ছে সেই কথাই বলেনি আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এটা সমস্ত আম্বিয়া রসুলগনের দাওয়াত আমাইরুল্লাহ আল্লাহ ছাড়া কি তাদের কোনো এলাহ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি তার কাজে এক ও একক তার কাজগুলি আর কেউ করেনি করে না সুতরাং তার এ বাদে তাকে এক ও একক মানতে হবে আর আল্লাহ পাককে বলতো সৃষ্টিকর্তা রেজিকদাতা মানে আল্লাহর কাজগুলি ঠিক আল্লাহর জন্য কখনো বলতো না যে লুজা মানাত এসব উপাস আমাদেরকে রেজিক দিয়ে থাকে এসব নিয়ন্ত্রণ করে থাকে এসব সৃষ্টি করেছে আমাদের কাউকে কাউকে ছেলে দিয়েছে এইরকম মনে করতো না ওলাইনসালহ মান খালাকা ওয়াত তাদেরকে যদি জিজ্ঞেস করো আল্লাহাক ইকাফের মুশিকদেরকে যে মান খালাকা ওয়াতে আকাশ জমিনকে কে সৃষ্টি করেছে আল্লাহ তাহলে আল্লাহর কাজগুলিতে আল্লাহর তৌহিদ একত্র তারা ঠিক মানত সির কোথায় করতোা যে কাজগুলি করে নেকির আশাই আল্লাহাকে নৈকট্য লাভের আশাই সেখানে কেউ সিরিখ করতো আর কি অজুহাতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এদের ইবাদত করছি এদের পুজো করছি এদের উপাসনা করছি হাওলায় সোফা ইন্দাল বলতো যে এরাই আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দেবে তা মাধ্যম আর এই ওয়াসিলা আর মাধ্যম এই নাম দিয়ে মুসলিম সকলকে হৃদায়তাকি আল্লাহ পাকুল্লা আলম পাক পবিত্র ওয়াই আর অকিসফা মিনা কত তারা যদি আকাশ থেকে আকাশের কোন অংশ খসে পড়তে দেখে তাহলে একুলু বলবে সাহাব তারপরে ইমানি আসবে না বলবে যে এটা হচ্ছে পুঞ্জীভূত মেঘ মেঘেরই একটা অংশ ভেঙে পড়েছে আর আজকালকার এই সায়েন্সের যুগে বেদিনরা বলবে যে এটা প্রাকৃতিক বিষয় এটা প্রাকৃতিক বিষয় এটা এইরকম হয়েছে ওই রকম হয়েছে ইত্যাদি ইত্যাদি আল্লাপাকে রাজা ভূমিকম্প ব্যাখ্যা করে দিল যে অমুক ওই হয়েছে সেই জন্য এইরকম সব প্রাকৃতিক বন্যার রাজাব আসলে বলছে সব প্রাকৃতিক আল্লাহ পাক রবুল আলমিন যে আজাব সতর্ক বাণী পাঠিয়েছেন এই আজাব দিয়ে সংশোধন করতে চান যে দুনিয়ার কিছু শাস্তি পেয়ে যাতে করে সংশোধন করে আর আগামী জীবনটাকে সুন্দর করে আখেরা যেন খারাপ না হয় এটা বুঝে নাও অধিকাংশ মানুষ এইরকমই কাফের মুশিকারা ছিল তাদের কাছে মো যেজা পাঠিয়ে লাভ নেই মো পাঠিয়ে যে হেদায়ত হবে তা হবে না ফাজারহম হাত ইউল আহমি হুসাক হে নবী তাদেরকে ছেড়ে দাও তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দাও তাদেরকে দাওয়াত দিতে থাকো জবরদস্তি করা তোমার কাজ না ইউসাকুন যতক্ষণ পর্যন্ত তারা সেই দিনের সম্মুখীন না হয় যেই দিন তারা বজরা বজ্রাহত হবে ইউস আকুন যেদিন তারা হুশহারা হয়ে যাবে সায়কা মানে বেহুশ হয়ে যাওয়া যেই দিন বজরা হতে হবে আর হুশ দিশে থাকবে না অর্থাৎ কিয়ামতের দিবস পর্যন্ত ছেড়ে দাও আল্লাহর জন্য আল্লাহ পাক তাদের মাঝে ফায়সালা করবেন আল্লাহ পাকে বলছেনগুনি আনহম কে দহুম সাইয়া স্মরণ করো সেই দিনকে যেই দিন তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্রও কোনো কাজে আসবে না তাদের পৃথিবীতে অনেক সরযন্ত্র করেছে মমিনের বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠাকারীর বিরুদ্ধে সন্ন্যতের অনুসারীর বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে কিন্তু আখেরাতে বিচার দিবসে সেই দিন তাদের এই চক্রান্ত কোনো কাজে আসবে না ওলাহম সারুন আর তাদের কেউ সাহায্য করারও থাকবে না তাদের সাহায্য করা হবে না ওয়াই আজাল আজাবানিক আর নিঃসন্দেহ যারা আর যারা সির করে তারাও জালেম যারা যেকোনো পাপ করে তারাও জালেম আর যারা কোনো সৃষ্টির কোন অত্যাচার করে তারাও জালেম নিশ্চয় জালেমদের জন্য শাস্তি রয়েছে দোনা জালেকা এর পূর্বে অর্থাৎ পরকালের শাস্তির পূর্বেই শাস্তি রয়েছে বা এছাড়াও দোনা মানে পূর্বেও হয় আর দোনা আর অর্থ হয় যে ছাড়া তো তাদের জন্য এছাড়াও আজাব রয়েছে অর্থাৎ আখেরাতের জাহান্নাম্যের বিচার দিবসের আজাব শাস্তি ছাড়াও আজাব রয়েছে সেটা হচ্ছে পার্থিব আজাব যে আজাবের কথা আল্লাহাক কোরআনে কেরিমের বহু আয়াত উল্লেখ করেছেন আল্লাপাক সুরেশ সাজাতের সাদ করেছেন ওয়ালানজী কন্নাহম মিনাল আজাবিল আদনা দুন আল আজাবিল আকবর আল্লাহমিয়ার যেমন অবশ্যই তাদেরকে আমি ওলানজী কন্নাহম আসাদন করাবো মিনাল আজাবিল আদনা নিকটবর্তী শাস্তি দোনাল আজাবিল একবার মহাশাস্তির পূর্বে মহাশাস্তি ছাড়াও তাদেরকে নিকটবর্তী আজাব মানে দুনিয়ার আজাব দুনিয়ার মানসিক আজাব শারীরিক আজাব ব্যক্তি জীবনে শাস্তি পারিবারিক আজাব আপনার সামাজিক আজাব রাষ্ট্রীয় আজাব বিভিন্ন রকমের আজাব আল্লাহ পাকে রয়েছে আসমানি আজাব জমিনী আজাব বহু রকমের আল্লাহ পাকে আজাব পৃথিবীতে রয়েছে কেন লা আল্লাহ মিয়ার যেউন যাতে করে তারা সংশোধন করে ফিরে আসে ওয়ালাহিন্ না আকসার রহমন তবে অধিকাংশ লোক কিন্তু এসব বুঝে না জানে না যে আল্লাহাকের আজাব দুনিয়াতে এত মার খাচ্ছি ধাক্কা খাচ্ছি ক্ষয়ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি হলো পারিবারিক সমস্যার সৃষ্টি হলো না সংশোধন করতে চায় না আল্লাহাক বলছেন ওয়াসবি হুকুমের অবেক্ষা হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার রবের হুকুমের অপেক্ষায় তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ আল্লাহাকের যতক্ষণ পর্যন্ত নির্দেশ না হয়েছে উত্থান পতনের বিজয়ের তুমি ধৈর্য ধারণ করো ফাইন না কবে আয়নে না কারণ আমার চোখের সামনে রয়েছো আল্লাহ আল্লাহ আল্লাহ বলে আল্লাহর মত আল্লাহর জন্য যেমন উপযোগী হয় কোনো সাদৃশ্যতা নেই সাথে তুলনা নেই তুলনা করা হচ্ছে কুফুরি যেমন অস্বীকার করা হচ্ছে আপনি আল্লাহর চোখ নেই মানে অন্ধ আল্লাহর হাত নেই না তাও না আর তুলনা করা যে আল্লাহর হাত কারো মত সেটাও গুমরাহী আল্লাহ ফখরুল আলমিন এরশাদে বেহামদের হিনা তাকুম হে নবী তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করো পবিত্রতা ঘোষণা করো হিনা না তাকুম যখন তুমি দণ্ডাই মান হবে যখন দাঁড়াবে কোথায় দাঁড়াবে কয়েকটি তফসির হয়েছে একটি তফসির হচ্ছে যখন সলাতেের উদ্দেশ্যে দাঁড়াবে নামাজের জন্য তার এই তসবি হচ্ছে সানা পড়া। আমি তাহিম আর পরে আপনি যে ইস্তিফতার দুয়া রয়েছে সে সুহান আল্লাহ আবাহমদে কত বার আকাসম কত আল্লাহদ্দুক আলাই হক আইরুক হোক আল্লাহবাই অবাইনে হোক আরজাহি ফতার আসাম হোক এগুলো সব তাক বৃতার পরে যে কোনো একটা পল্লী যথেষ্ট এই বিষয়টিকে বোঝানো হয়েছে আর কেউ কেউ বলেছেন হিনা তাকুম যখন তুমি দাঁড়াবে মিনান্নম ঘুম থেকে বিছানা থেকে উঠবে তখন আল্লাহ পাখের পবিত্রতা ঘোষণা করে যে আল্লাহ আরও একদিন তোমাকে আত্মা ফিরিয়ে দিলেন সুতরাং আল্লাহকে সুক্রিয়া দেয় করো আলহামদুলিল্লাহ আর কেউ কেউ যে তোমার সাথে অনুষ্ঠান বরখাস্ত হবে সে দুনিয়ার অনুষ্ঠান হোক আর দিনের অনুষ্ঠান হোক তখন সুন্নতি দোয়া কফারাতুল মজলিসের হাদিসে রয়েছে সেই হাদিস নবী করিমাল বলেছেন যে তোমরা পড়বে সুবহান কামদিকা আসাদু আল্লাহ ইল্লা আস্তা পাঁচটি বাক্য তাহলে ওই মজলি যে সব ওয়াশার কথা হয়েছে ভুলভ্রান্তি হয়েছে পাক আল্লাপ করে দেবেন যদি সেগুলি পর্যন্ত না পৌঁছে অমিন আল্লাহ রাতের কিছু অংশে তসবি করো রাতে ইবাদতী করো তাহাজুদ্দকে বোজানো হয়েছে ফসা বেহু রাতের কিছু অংশে তসবি করো ইতবার নজুম আর তারকাগুলি যখন অস্তমিত হয়ে যায় তারকা পৃষ্ঠ দেখিয়ে দেয় মানে তারকা যখন বিদায় নেই তারকা কখন বিদায় নেই যখন তারকাগুলি ডুবে যায় ও এতবার নজুম তারকা নক্ষত্র রাজি যখন অস্তমিত হয় তখন তুমি তসবি করো এই তসবি কোন তসবি কেউ বলছে ফজরের সন্ন্যতকে বুঝানো হয়েছে ফজরের সন্ন্যত সম্পর্কে নবিসাল বলেছেন যে রাকাত আল ফজরে ফজরের দুই রাকাত নামাজ খেয়র মিনার দুনিয়া মাফিয়া পৃথিবী আর পৃথিবীতে যত আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সব কিছু চাইতে উত্তম কারণ এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনার দুই রাকাত সন্নত ফজরের উত্তম প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন এই জন্য নবী করিম সাল্লাহর এক সফরেও ছাড়তেন না আর বেতর ছাড়তেন না বাকি অন্যান্য সন্ন্যত নবীলাম সফরে পড়তেন না আর কেউ কেউ বলেছেন যে ও ইতবার নজুম যখন তারকাগুলি অস্তমিত হবে তখন তসবি করো এর মানে সকাল হয়ে গেছে এখন সকালবেলা সকালের জিকি রাজগারগুলি করো সকালে বেশ কিছু সন্ন্যতের জিকি রাজগার হয়েছে এখানে আমাদের আর সমস্ত রাখেন আল্লাহ জাহান নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন সুবাহান রব্বিক রব্বিলামসালাম আলমুর সাল আলহামদুলিল্লাহ রবী আলমিন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 डर जकिर आरिक बार्ता शत्रु के जय कर घृणा शत्रुतार शत्रु के जयशल तुम दिए मंद के तार परम बंधु शत्रु के पर ना करयर त এবং মনকে জয় করুন বেশ বাংলা মানবতার সমাধান